জান্নাতের জন্য লালায়িত হয়ে যাবে ইমানির জন্য লালায়িত হয়ে যাবে তাহলে কিসেতে কি হয়ে গেল এখন সুতরাং নারীদের জন্য ইমাম হওয়ার মধ্যে মান না অপমান নারীদের জন্য হওয়ার মধ্যে মান না অপমান নারীদের মুআ হওয়ার মধ্যে মান নয় অপমান নারীদের ইমাননি হওয়ার মধ্যে মান নয় অপমান এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য মুসলমানের মা বোনের দায়িত্ব দেওয়া হয়নি মুসলমানের মা বোনের দায়িত্ব দেওয়া হয়নি হ্যাঁ কোন তার তর্কবাদী নিতান্ত তর্কের খাতিরে বলতে পারেন ঠিক আছে মাঘরবের নামাজের मधुर सुरे खेरा करतेम नारी के बना एक प्रश्न बाकी रही क्या एक जुक्ति मेने ठीक है মসজিদে কিন্তু জুহরের আসরের বেলায় তো সেই যুক্তি খাটে না সুতরাং একজন নারীকে জুহরের ইমাম কোনো মসজিদের বানালে আপত্তিটা কোথায় আসরের নামাজের ইমাম কোনো মসজিদের বানালে আপত্তিটা কোথায় সেই প্রশ্নের খাতিরে আমি ধরে নিলাম একটু সময়ের জন্য একজন নারীকে কোন মসজিদে জোহর এবং আসরের নামাজের ইমামস্ত করা হইল এবার আপনারা বলুন যাদের জানা আছে যাদের অভিজ্ঞতা আছে তারা বলবেন তো ইমামনি মাসের প্রতিদিন ইমামত করার জন্য মসজিদে যেতে পারবে না প্রায় সপ্তাহের সময়ের জন্য অফরের নমাজ সরবে দূরের কথা দূরের কথা নিজের নমাজ সরাই নিষিদ্ধ নমাজ করবে দূরের কথা বিনা নমাজেই মসজিদে ঢুকে হারাম কি বলেন নারীদের জীবনে এমন কোন সময় আছে কি না যে সময়ে নমাজ সারাও মসজিদে ঢুকে হারাম এক দুই ঘন্টা এক দুই দিন না সপ্তাহখানে প্রতি মাসের এক সপ্তাহ মসজিদে ঢুকেই যার জন্য হারাম তাকে জোহরের নমাজে নাম নিবানো যায় তাকে আসরের নামাজের ইমামী বানো যায় সুতরাং ইমামত কর্তৃত্ব নেতৃত্ব করার মত যোগ্যতা গুল আলম নারীদের দিয়ে চান না পুরুষদের এটা নারীদের অপমান হওয়ার কিছু নয় নারীদের মান রক্ষা করার ব্যবস্থা ইমামতের দায়িত্ব নারীদের মর্যাদা সংরক্ষণ করার জন্য সংরক্ষণ করার জন্য এখানে এই কর্তৃত্বের ভাগাভাগি প্রশ্ন দাঁড়ায় পুরুষ করতে হতে পারলে না কেন পুরুষ নেতা হতে পারলে অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলে কৌলাম কর্তা হবে আলানিস নারীদের তিনটা শব্দ পৃথক পৃথক তর্পনা করলাম যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় আর তপি কৌ কি কর্তা কর্তা কর্তা নারীদের এই একটা আয়াত আল্লাহ মিথ্যা বলেছেন আর বাকি সত্য কি বলেন কোরনের না পুরুষগণ করতে হবে নারীদের উপর এই আয়ত মিথ্যা কি বলেন মিথ্যা না সত্য কেন যৌক্তিকতা কি কর্তৃত্ব একতর ভা কেন নারীদের ঘর এই অভিষয় কেন এই ধরনের প্রশ্ন যারা করতে চায় প্রশ্নটা আমার বিরুদ্ধে না কোরআনের আয়াতের বিরুদ্ধে জানাই কোন লাজে আবার মুসলমান দাবি বুঝার জন্য যদি প্রশ্ন করা হয় অবশ্যই প্রশ্নের জবাব আছে এবং সেই জবাবগুলি বলার জন্য আগে কতগুলি উদাহরণ বুঝে নিলে জবাব বুঝতে সহজ হবে শুধু নারী পুরুষের বাজার কর্তৃত্ব একতরফা নয় আরো অনেক ক্ষেত্রে এই কর্তৃত্ব একতরফা আছে যেমন ছাত্র এবং শিক্ষক এক মাস শিক্ষকেরা ছাত্রদের শাসন করবে আর এক মাস ছাত্ররা শিক্ষকদের শাসন করবে একটা কি বলেন তাহলে ছাত্র শিক্ষকের মধ্যে কর্তৃত্ব ভাগাভাগি না একতরফা বলুন তো আপনারা কোন দেশে যদি ছাত্র শিক্ষকদের ছাত্র শিক্ষকদের মধ্যে কর্তৃত্ব না বাদাবাজি করে দেওয়া হয় এক মাস শিক্ষকেরা ছাত্র শাসন করবে আর এক মাস ছাত্ররা শিক্ষক শাসন করবে রক্ষা হবে না পশুত্তর স্তরে চলে যাবে আলমিন যেমন ভাবে শিক্ষকের কর্তৃত্ব ছাত্রের উপর একতরফা যেমন ভাবে মর্যাদা কুন করার জন্য না মর্যাদা রক্ষা করার জন্য খালি বলে কর্তৃত্ব বাগা না হলে নারীদের মর্যাদা পূর্ণ হয়ে যায় মর্যাদা কাকে বলে আর এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ কর্তৃত্ব পুরুষের জন্য দিয়ে বলেন সুতরাং নারীদেরকে জোহরের নামাজের আর আসরের নামাজের ইমাম বানাইলে মর্যাদা না অবমাননা জোহরের আর আসরের নামাজের ইমাম বানানোর যোগ্যতাও নারীদের মধ্যে নাই এবার শুনুন যে কারণে নারীরা মসজিদের জোহরের নামাজের ইমামও হতে পারে না যে কারণে নারীরা মসজিদে আসরের নামাজের ইমাম হতে পারে না সেই কারণেই নারীরা সমাজেরও কর্তা হতে পারে না এ কথাটা আবার উদাহরণের মাধ্যমে বুঝুন ধরুন আপনার দুই চলে ছেলে আছে দুটা ছেলে কলেজ ভার্সিটিতে লেখাপড়া করলো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 আরেকটা ছেলের গায়ে কুনো মাসে জ্বর আসে না প্রতি মাসে এই উন্নতি হবে না যে ছেলেটার গায়ে মাসে মাসে জ্বর আসে ওইটাকে বানাইলে উন্নতি হবে এটার গায়ে জ্বর আসে না এটাকে সংসারের কর্তা বানাইলে সংসারের কি হবে আর যে কর্তারা মাসে উন্নতি নাতুস্রাব এক প্রকারের রোগ যাদের অভিজ্ঞতা আছে তারা বলবেন মাসিক ঋতুস্রাবের সময় নারীদের সংসারের কাজকর্মের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায় বাড়ে ঋতুস্রাবের কারণে নারী প্রতিটি মাসের প্রায় এক সপ্তাহকাল কাজকর্মের উদ্দীপনা হ্রাস পায় এই নারীকে সংসারের কর্তা বানাইলে গাফে গাফে উন্মতি অবনতি এবার বলুন আল্লা পুরাণে বলেছেন পুরুষ হবে কর্তা কিসের জন্য নারীর মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য অনাবক্ষা করার জন্য একদিক এখন নারীর মধ্যে সৃষ্টিগত কর্তৃত্বের যোগ্যতা দেওয়া হয়নি পুরুষের মধ্যে সৃষ্টিগত ভাবেই কর্তৃত্বের যোগ্যতা দেওয়া হয়েছে সুতরাং নারী নেতৃত্ব একই কারণে নারী সমাজের কর্তৃ হতে পারে না এভাবে না বুঝলে অন্য বলি আল্লাহ ফক্রব্বুল আলমীর নারীদেরকে সৃষ্টিগত ভাবে কতগুলি যোগ্যতা দান করেছেন जगह दुनिया और पुरुष के दान कर ऋतुस्रवर झमेला सहयोग करती सतान गर्भे दान करता तीन नम्बर प्रति सन्तान प्रसव करता चार नम्बर प्रति सन्तान के स्तने दूध पान कर लालन पालन करोग्यता अम सतारे हम এই চার কাজের যোগ্যতা আল্লাহ দুনিয়ার কোন পুরুষকে দিয়েছেন নারীরা তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান কর মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকোরা পুরানে কত নম্বর আয়ার এই আয় একটা সত্য আপনারা বলে ইমানের দাবি সে হত্য মানে করল তাহলে কোরআন কোথায় আমরা কোথায় ইমান কোথায় আমরা কোথায় নারীর মর্যাদা কোথায় আমরা কোথায় নারীর সত্যিকারের মর্যাদা একমাত্র পুরাণ প্রতিষ্ঠিত করেছে পারা বিশ্বের মুখে যদি কেউ দিয়ে থাকে একমাত্র আল্লাহর বিধান পুরাণ দিয়েছে পুরাণ ছাড়া নারীর যথার্থ মর্যাদা দুনিয়াতে কেউ দিতে পারেন